আসসালামুকম ওর বাক আলহামদুলিল্লাহ হমানো ুহলীন মনুতু্লাহ কতীতুতুন্ন ইল তুম মুসলিমোহনুতো র্ভকুমুদী ফলকু মিংওয় মিপাতিহ সংহুমিহুম্লদিত অরুণ বিহীবল নহ কুমিবুহ্লীন আনুতু্লাহবুল কৌলং সদীদ ইনিহলুম আমকুমফিং জুনোবুম মোহাম্মদ আল আলি মোহাম্মদ কম সাল ইব রাহিম আলি ইব রাহী কহমীদী অবিকাল মোহাম্মদওয়ালা আলি মোহাম্মদ কম বক্তলা ইব রাহিমওয়াল আলি ইব রা সম্মানিত ওলামাই দোরের এবং কাশের সম্মানিত দীনী বাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমীন আমাদেরকে চৌদ্দো শত চল্লিশ সনের আঠারোই রমাদান তারিখে সলাতুল জমুয়া আদায় এবং খদবাতুল জুমুয়া শোনার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিনের পবিত্র গড় মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস নববি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ রব্বুল্লা আলমিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন সে মহান রব্বুল্লা আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত বায়ু বোনেরা আমরা সকলেই জানি আমরা একটি বড় বরকতময় ফজিলতময় মাস সাহারের রমাদান অতিক্রম করছি শাহর রমাদানের ১৭ দিন আমরা অতিক্রম করে ফেলেছি আজকে আঠারোতম দিনে আমরা অবস্থান করছি আর অল্প কদিন পরেই আমাদের থেকে এই মোবারকময় বরকতময় মাস শাহরু রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে যাবে এই শাহরু রমাদানের শেষ দিকে এসে पूरा बसर मध्य सबसे बड़ कबसे बड़ो दायित सबसे बड़ो करतव्य जन मुमिन हिसाब से कदर अन्वेषण ये एक बचर मध्य एक, एक जो मुमिने एक नम्बर क्ष सब गुरुत्वपूर्ण क्ष से गुरुत्वपूर्ण क्या समय गणिये आज के अठारो समाधान उन्नीस बस त्रे महा महिमान्वित महातमय रात लाइलतुल कदर आपके अनुसंधने कोमर वेदे नेमे जो सूतरा एखे सब चे ब प्रस्तुतर समय दुनिया भी समस्त झमेला समस्त कार्यक्रम के गुटे আল্লাহর এবাদতে নিমগ্ন হওয়ার আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এবং এই চোদ্দশো চল্লিশ হিজড়ি সনের সাহারুর অমাদান আল্লাফাক আমাদেরকে পাওয়ার তৌফিক দিয়েছেন হয়তো আর সাহারু রমাদান আমরা পেতেও পারি নাও পেতে পারি এটা অনেকের জীবনের এই শেষ রমাদানও হতে পারে এজন্য আমরা আজকের খোদ আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো লাইলাতুল কদরের প্রস্তুতি কিভাবে নিব লাইলাতুল কদর অন্বেষণে আমাদের করণীয় কি। দ্বিতীয় বিষয় লাইলাতুল কদর এবং সাহারা রমাদান অর্থাৎ রমাদান কেন্দ্রিক কিছু দৈব এবং জাল হাদিসের প্রভাব যেগুলো আমাদের সমাজে ব্যাপক বিস্তার লাভ করেছে এই দুটি বিষয় কেন্দ্রিক আমরা আজকের খোদ संक्षिप्त भावे आलोचना कर इनशाला प्रथम लाइल कथा लाइल क्यों लाइल कदर एटर प्रस्तुति नवा दरकार आल्लाबीन पृथ्वी ती आल्लाक सृष्टि कर প্রত্যেক কাউমকে আল্লাহ রবুল আলমীন শুধুমাত্র সিয়াম পরস করেছেন সিয়ামের আবাদত দিয়েছেন আর কোনো উম্মতকে কোনো জাতিকে আল্লাহরুল আলমিন রমাদান মাস এবং রমাদান মাসের মধ্যে যে বরফতময় রাত লাইলাতুল কাদর এই রাত্রিটি আল্লাহ রবুল আলমিন আর কোনো উম্মতকে কোনো জাতিকে দেন নাই সোহানাল্লাহ এটা শুধুমাত্র খাস করে শুধু ওম্মতে মোহাম্মদি সাল্লাই এর জন্য এটা আমাদের জন্য খাস আল্লাহ রবীন্দিনের বিশেষ একটা নিয়ামত এই বিশেষ নিয়ামতটা আল্লাহ আমাদেরকে কেন দিলেন অন্য কাওমকে দেন নাই কেন অন্য কাওমকে দেন নাই আল্লাহ রব আলমিন তাদেরকে হায়াত দিয়েছেন বেশি আমাদেরকে হায়াত দিয়েছেন কম আদম আলি হায়াত ছিল এক হাজার বছর নৌ আলহালাম সাড়ে নয় শত বছর পর্যন্ত আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন নবুয়তের দায়িত্ব পালন করেছেন শুধু নবুয়তের বয়সে সাড়ে নয়শ বছর তার হায়াত কত এটা আল্লাহ রব্বুল্লাহ আলমিন বর্ণনা করেন নাই তাহলে বোঝা যায় যে ওই যুগের মানুষ আদম আলিহিম যদি এক হাজার হয় ছেলেরা কি পঞ্চাশ বছর ছেলেরা এরকম কাছি। তারপরে নুয়ালাম যদি সাড়ে বছর হয় তার ছেলেরা ওই যুগের সমসাময়িক মানুষেরাও এইরকম সাতশো আটশো বছর এক পেয়েছে। আর এই উম্মতের হায়াত হলো ষাট এবং সত্তরের মাঝামাঝি তাহলে ওই উম্মতদের তুলনায় এদের হায়াত কত কম আবার এই উম্মত হলো ছোট এদের শারীরিক গঠনের দিক থেকে দুর্বল উম্মতারা ছিল বড় বড় দেহের অধিকারী। আদম আদম আলি সাল্লামের সাথে যদি আমরা দাঁড়াই এক পাশে আদম আলি সাল্লাম এক পাশে আমরা আর যদি বলি আব্বা কেমন আছেন তাহলে কেমন মনে হবে ষাট হাত আর ছোট্ট তিন হাত মানে আদাম আলি ইসাল্লামের হাঁটুর কাছে আমরা পড়ে থাকবো এরকম অবস্থা তাহলে ওই যুগে আদাম আলহ ইসালাম এত লম্বা মানে ওই যুগের মানুষও তার ছেলেরা তার নাতিরা ওই যুগের মানুষও এরকম লম্বা লম্বা ছিলেন সেই তুলনায় আমরা শারীরিক গঠনের দিক থেকেও অনেক ছোট অনেক দুর্বল আল্লাহ রব্বুল আলমিন এই দুর্বল উম্মরটাকে দুর্বল জাতিটাকে আল্লাহ খুব পছন্দ করেন কারণ দেখবেন ছেলের মেয়েদের মধ্যে যেটা একটু দুর্বল থাকে মা বাবা সেটাকে বেশি আদর করে তারপরে আবার সবগুলার মধ্যে যেটা সবাই ছোট ওই ছেলেটার প্রতি ওই মা বাবা বেশি আদর করে আল্লাহ বান্দাদের মধ্যে আমরা দুর্বল বান্দা তাহলে এই দিক থেকে আল্লাহর রহমত আল্লাহর করুণা আমাদের প্রতি একটু বেশি আমরা শারীরিক দুর্বল হায়াতের দিক থেকে দুর্বল আবার আমরা হইলাম সর্বশেষ উন্মত সব জাতির মধ্যে আমরা সবাই লাস্টে সবাই শেষে আমরা দুনিয়াতে এসছি আ কিন্তু কেয়ামতের ময়দানে আমরা চা বেকুন কেয়ামতের ময়দানে আমরা সবাই আগে কিন্তু দুনিয়াতে আসছি আমরা সবার পরে তো দুনিয়াতে সবার পরে আসার কারণে রব্বুল আলমিনের একটু খাস রহমত্ব আমাদের প্রতি থাকবেই এই জন্যই আল্লাহ রব্বুল্লা আলমিন যাতে কেয়ামতের ময়দানে আমরা সবচেয়ে বেশি আমল নিয়ে আল্লাহ নিয়ামত আল্লাপাক আমাদেরকে দিয়েছেন সোভান আল্লাহ এক লাইনাতুল কদর যদি আমরা পাই আমাদের হায়াত বেড়ে যাবে কত হাজারেরও বেশি এক হাজার বছরের বেশি তালে যদি জীবনে পঞ্চাশটা লাইলাতুল কদর পাই পঞ্চাশ হাজার বছর তো পৃথিবীতে মানুষ যারা হায়াত পাইছে না এক বছর না দেড় বছর আর আমাদের হয়ে যাবে বছর, বছর আল্লাহ রব আলমিন আমাদের আমলের মধ্যে বরকত গঠানোর জন্য এই লাইলাতুল কদর আমাদেরকে দিয়েছেন এই জন্য রাব্বুল্লাহ লাইলাতুল কদরের আরেক নাম রেখেছেন লাইলাত মোবারকাহ বরকতের রাত মানে আমাদের হায়াতের মধ্যে আমাদের আমলের মধ্যে আল্লাহ আল্লাহর গটায় দিবেন। জন্য রাতটা নামে দিয়েছেন আল্লাহ এবং এই রাতটার গুরুত্ব সম্পর্কে আল্লাহকে কোরআন একাডেমি একশো চোদ্দটি সুরার মধ্যে একটা সুরাই নাজিল করছেন সুরা আল কাদার দিয়ে এটা কত গুরুত্বপূর্ণ হইলে শুধু এই বিষয়ের উপরে একটা সূরা আল্লাহ رب আলামিন সেই সূরার মধ্যে বলেছেন যেটা আমরা সবাই জানি ইন্না আমসাল্লাহু ফি লাইলাতুল কদর আমি কোরআন কে নাযিল করেছে লাইলাতুল কদরের রাতে ওয়া মা আদ্রাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর সম্পর্কে আপনার কি জানা আছে এই রাতটা লাইলাতুল কদরটা হল অগণিত অসংখ্য বছরের কল্যাণ কর সুভার আল্লাহ আলফেসাহার মানে এক হাজার মাস না এটার শাব্দিক অনুবাদ এক হাজার মাস কিন্তু এটা আরবি একটা বাগদারা মানে দীর্ঘ সময় হাজার হাজার বছর বোঝানোর জন্য যুগ যুগ বুঝানোর জন্য আরবি ভাষায় আলফেসাহার ব্যবহার করা হয় অনেকে আমরা আরবি ভাষার বাগধারা না বুঝার কারণে এটাকে গোনে হিসাবেশি বছর বছরও হইতে পারে কিন্তু সবাই সমান পাবে না ধরেন আমরা মসজিদে সবাই লাইলেতুল কদর পালন করলাম একসাথে একই আবাদত একই সব করছি কিন্তু কেউ পাবে তিরাশি হাজার বছর কেউ ভাবে তিরাশি বছর কেউ ভাবে তিরাশি দিন কেউ ফাইবে সমান সমান জিরো কেন এই তারতম্য কেন তারতম্যটা নির্ভর করবে এ তাকওয়ার উপরে যার যত তাকোয়া বেশি তার লাইলেতুল কদরের ফজিলত হবে তত বেশি যার যত কম তত কম আবার যার ইমানের মধ্যে সেরেক আছে কুফর আছে সে ফাইবো জিরো শেষ পুরা লাইলেতুল কদর আপাদত করিও কিচ্ছু পাবে না এই জন্য আল্লাহর আলমিনুল কদরের মর্যাদা বুঝাইতে বলছেন এই রাত্রে আল্লাহর আলমিনে দুনিয়াতে পাঠিয়ে দেন সুহান আল্লাহ ফয়সালা তারা নিয়ে আসেন সুহান কি দরকার তোমাদের মিন করলে মানে সব যা আছে মানে পৃথিবীতে দুনিয়াতে আখেরাতে একজন মানুষের বান্দার যা দরকার সব জিনিস নিয়ে জিব্রিল আলহি সাল্লামের নেতৃত্বে আল্লাপাক লক্ষ লক্ষ অগণিত ফেরেস্তাদেরকে আল্লাহাক জমিনে পাঠাই দেবেন সুহান আল্লাহ সালাম উদিত হওয়া পর্যন্ত এই ফেরস্তারা দুনিয়াবাসীর কাছে সালাম পৌঁছাইতে থাকেন সোহান আল্লাহ ফজর পর্যন্ত আল্লাপাক এই ফের মাধ্যমে দুনিয়া বাসীদের কাছে এই রাত্রিটাকে আল্লাহ মুবরাজ করেছি রাত্রিতে অর্থাৎ লাইল কদরটা হলো বরকতার রাত এই রাত্রে মানুষের হায়াতের বরকত আমলের বরকত ইমানের বরকত সবকিছুর মধ্যে তার বরকত ঘটবে এই রাত্রিটা শেষ দশকের মধ্যেই আল্লাহ রেখেছেন তবে নবী সাল শেষ দশকের বেজট রাত্রিগুলোকে প্রাধান্য দিতে বলছেন বলছেন তাহার রমাদানের শেষ দশকের বেজট রাত্রিগুলোতে তোমরা এই রাত্রি অনুসন্ধান করো তবে নবী সালাম শুধু বেজট রাত্রির জন্য বসে থাকতেন না নবী সাল্লাহ সাল্লামের সন্না হইল শেষ দশ রাত্রি জোট বেজোট সব রাত্রি নবী সালাম সমানভাবে জাগ্রত থাকতেন সমানভাবে আবাদত করতেন অর্থাৎ যারা একটু দুর্বল তারা হয়তো বেছে বেছে বেজট রাত্রিগুলো অনুসন্ধান করবে কিন্তু যারা ইমানের ক্ষেত্রে আগানো ফাস্তাবে কল খায় রাত তারা শুধু বেজটের জন্য বসে থাকবে না তারা শেষ দশকের তিনি নিজে যেমন জাগ্রত থাকতেন ঠিক একইভাবে তার আহালকে পরিবার পরিজনকেও জাগিয়ে রাখতেন এজন্য শুধু নিজে মসজিদে আসে বসে থাকবো আহাল ঘুমাই থাকবে এরকম করা যাবে না আহাল স্ত্রী ছেলে সবাইকে নিয়ে রাত্রিবেলায় বেশি বেশি এই লাইলে কদরে করার চেষ্টা করতে হবে এটা নবী সাল্লাহ না এখন আসি আমরা এই লাইলে কদর এত মহা মহাবরকতময় ফজিলত্ময় রাত্রির জন্য আমাদের প্রস্তুতি কেমন হবে কিভাবে প্রস্তুতি নিব এক নম্বর প্রস্তুতি নিতে হবে লাইলেতুল কদর আসার আগেই আমার আপনার मध्यारे कुर संशोधन कूफर इमान विपरीत विषय आल्लाब जा नाजिल कर विषय के अस्वीकार कर सन्देह पोषण कर विषय के लिए ठाट्टा विद्रोप विषय कुफरी को विषय সাথে সম্পর্ক রাখা অনুসরণ করা এই সম্পর্ক থাকলে বুঝতে হবে আমার মধ্যে কুফর আছে আর কুফর যদি থাকে তো যত কিছুই করি সমান সমান জিরো কিছুই পাওয়া যাবে না আল্লাহাকুরালয় নম্বর আয় বলে দিয়েছেন ওয়ামাইয়াক বিল ইমান যারা ইমানের সাথে কুফরি করবে ইমান আনার পরে কুফরি করে ফাকাত হাবি তালু তার সমস্ত আমল বরবাদ সব আমল তার বরবাদ ওয়াহু আফিল খির অনেক আমল করবে কিন্তু কেমাত্র মজানে যায় দেখবে কোনো আমল নাই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তাহলে কুফর কুফরের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে বিশেষ করে আমাদের মধ্যে অসংখ্য কুফর আছে সবচেয়ে বড় কুফর হল আমরা কেউ নিজেরাই তাগুত আবার কেউ তাগুতের অনুসারী এটা হলো সবচেয়ে বড় কুফর এই তাগুত এটা আজকের মুসলমান নিরানব্বই ভাগ মুসলমান তাগুতে বুঝে না বাংলাদেশ আপনি জিজ্ঞেস করে দেখবেন ভাই তাগুত কি জিনিস তাগুত বুঝো কিনা অথচ সমস্ত নবীদের নবী নবীওয়ালা দাওয়াত ছিল ওয়ালা সমস্ত নবীরা দাবাত দিতেন যে গোলামি করো এবাদত করো একমাত্র আল্লাহর না ছাড়লে ইমান হয় না কিন্তু আমরা ইমানছি কিন্তু তাগুদ ছাড়িনি তাগুতো আছে ইমানও আছে দুইটা সুন্দর সমন্বয় নতুন তরিকা নতুন সিস্টেম যে তাগুতো থাকবে ইমানও থাকবে দুইটাই থাকবে কিন্তু আসলে তগুত থাকলেই ইমান থাকে না ইমান থাকলে তগুৎ থাকে না তগুতের বিস্তারিত আলোচনা আমরা এর আগেও করেছি আরও ইনশাআল্লা ভবিষ্যতে করব তবে সংক্ষিপ্ত কথা হল পাঁচ প্রকারের ব্যক্তি বা পাঁচ প্রকারের শ্রেণীকে পাঁচটা শ্রেণীকে কোরআন এবং সোনার ভাষায় তগুত বলা হয় ইমাম ইব্দুল কাইম রাহমাহুল্লাহ তিনি বিস্তারিত বর্ণনা করেছেন তহগুতের উপরে তার বিশাল শত শত ফ্রিস্টার আলোচনা আছে তুত সেখানে তিনি বলছেন যে পাঁচ প্রকারের মানুষ বা অন্য মাখলুক এরা হলো তগুত এদের ব্যাপারে একজন মুসলিম সবসময় সতর্ক থাকবে তগুত থেকে দূরে থাকবে এক নম্বর তগুত ইবলি ইসলাম এক নম্বর সেরা তাগুত তাের লিডার তাগুতের নেতা তগুতের ইমাম হইলে ইবলিসবলিস যুগে যুগে যত তাগুত ছিল পৃথিবীতে সব তাগুতের সাথে তার বন্ধুত্ব ছিল ফেরাউন তার বন্ধু ছিল নমরুত তার বন্ধু ছিল কারুন তার বন্ধু ছিল হামান তার বন্ধু ছিল আবু জাহাল আবু আহাব আখনা সিবনে সরাই এরা সব ইবলিসের বন্ধু ছিল ইবলিসের সাথে তাদের বন্ধুত্ব ছিল इबलिस दुनिया जत तवागुतम यह पर्त सबता बंधु तेज्ञता हजार हजार तरह जमा यह हलो तर नेता प्रधान तबलिश थे इबलिस सम्पर्क रखा जाबलिसर कोबाधा Allah ta'budu আদমেরা আল্লাহানের আবাদত করিও না তাহলে পৃথিবীতে মানুষ শয়তানের আবাদত করে এই জন্য আল্লাহ নিষেধ করছে তাহলে তহুদ এক নম্বরে chine রাখতে হবে শয়তান দুই নম্বর তগুত মন উদা মিন্দু নিল্লাহ আল্লাহ সারা অন্য কোন মাখলুককে এবাদত করা হয় যাকে আবাদত করা হয় কিন্তু এবাদত করার পরে সে ওই এবাদতের প্রতি সন্তুষ্ট যার আবাদত করতেছে সে খুশি একেও কোরআন হাসনার বাসায় বলা হয় তগুত যেমন সাজদা করা আল্লাহর আবাদত এখন কোন ব্য ব্যক্তি পৃথিবীর কোনো মানুষকে কোন ফির সাহেবকে কোন বুজুর্গকে কোনো দিন দেয়ার মানুষকে মানুষ এসে এসে এসেছে আর সে মহা খুশি সেই হাত দিতেছে। আমাকে করতেছে আমি খুশি নিতেছি এই আমার নাম হইলো তগুত আমাদের দেশে এই তগুতদের মানুষ আল্লাহর মনে করে অথচ এরা হইলো তগুত এদের থেকে দূরে থাকা মুমিনের উপর ফরজ অথচ মানুষ যাই তাদের পাগড়ি ধরে তাদের হাত ধরে তাদের সাথে যায় সম্পর্ক করে অর্থাৎ এই ই মানানার পরেও কুফোরি করে তগুতের সাথে সম্পর্ক আপনার এই সেজদা একমাত্র আল্লাহকে করতে হবে আল্লাহর জন্য এই আবাদত খাস আর কোন মাখলুককে সেজদা করা জীবিত মৃত কোনো মানুষকে সেজদা করা যাবে না তাহলে যাকে সেজদা করা হচ্ছে সে খুশি তার নাম তগুত मान एक मान विपदे पड़ने माना मान एक आल्लाज्ञापन दिखे पत्रिका विज्ञापन दिखे मान्या तार नजर जहाँ सब दरकार चले आसेंद कारण আহ্বান জানাইতেছে রকম যত আল্লাহর আবাদত আছে কোন আবাদত যেমন গরু ছাগল জবাই করা এটা আল্লাহর আবাদত কেউ যদি বলে যে টাকে টাকে গরু ছাগল নিয়ে আমার এখানে চলে আসেন এখানে আপনার নজর মানত কাপাড়ার যত গরু ছাগল আছে আকে করে নিয়ে এখানে আসেন আসে এখানে জবাই করেন যে আহ্বান জানাইছে যে নিয়ে যাওয়ার পরে খুশি সে তো আগত সে যদি গরু ছাগল নেওয়ার পরে দৌড়াই দিত ফিরাই খবরদার আমার এখানে গরু ছাগল আনছে কেন এটা মানুষের জায়গা গরু ছাগলের জায়গা না তাহলে সে তো আগত হইতো না যারা নিছে তারা তো আগত হইতো কিন্তু নেওয়ার পরে সে সাদরে গ্রহণ করতেছে গরু ছাগল রাখার জন্য জাগা বানিয়ে রেখছে এ হলো তাগুত কারণ এই গরু ছাগল নিয়ে রা দেওয়া এটা আল্লাহ এটা দিকে দিতে হয় আর পৃথিবীর কোনো ব্যক্তির দিকে কোনো কবর দিকে গরু ছাগল নিয়ে আবাদতের প্রতি সে সন্তুষ্ট একে সুন্নার বাসায় বলা হয় তাগুত এই দেশের লক্ষ লক্ষ মুসলমান এই জাতীয় কেউ নিজে তাগুত আবার কেউ তাগুতের সাথে সম্পর্কযুক্ত তগুতের অনুসারী। লাইলাতুল কদর যদি হাজার বার ফান এরপরে আপনার দুই নম্বর তাগুদ গেল তিন নম্বর তাগুদ দুই নম্বর তাগুতের ব্যাপারে আরেকটা জিনিস মনে রাখতে হবে যার এবাদত করা হচ্ছে তিনি যদি সন্তুষ্ট না থাকেন তাহলে তিনি তো আগত না যারা করতেছে তারা তো আগত যেমন ধরেন ঈসা আলাহিসের পৃথিবীতে কোটি কোটি মানুষ আবাদত করতেছে কিন্তু ঈসা যে জানেনা আবাদত করতেছে ঈসা জানতেন উনি সর্বপ্রথম জেহাদ ঘোষণা করতেন এই যারা তার আবাদত করতেছে এদের বিরুদ্ধে কিন্তু ঈসা আলাহি সাল্লাম জানেন না এজন্য জন্য ঈসা আলাহি সালাম তো আগত না তারপরে দেখেন বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ শাহজাল আল রহমতুল্লাহ আবাদত করতেছে শাহপুরা নাই যে তাদের গোবিন্দের বিরুদ্ধে ঠিক তারা এই যারা তাদের আবাদত করতেছে তাদের বিরুদ্ধে জেহাদ করার জন্য তারা প্রথম দাঁড়াইতেন কারণ তাদেরকে কেন্দ্র করে অসংখ্য সেরেক অসংখ্য কুফর অসংখ্য বেদাৎ করে যাচ্ছে তারা ছিলেন এগুলার ঘোর বিরোধী কিন্তু আজকে তাদেরকে কবলে নিক্ষেপ করা হয়েছে তাদেরকে কেন্দ্র করে সেরেক করতেছে তারা তারা সন্তুষ্ট না তারা জানেও না কেউ যদি শাহজালাল আমি তো আপনার গরু ছাগল দশ বারোটা দিছিলাম কি খবর শাহজাল্লাহ রহমতুল্লাহ ধরিল যে আল্লাহর কাছে দিচ্ছে বড় আসামি পাওয়া গেছে ধরেন শিকারে করবেন না তারা যে বলবেন যে আমার কাছে আইন কেন। অর্থাৎ তারা জানেনে না এই ব্যাপারে তাহলে যদি সন্তুষ্ট থাকে যার ইবাদ করা হয় সে তো যে দাবি করে সে তো অবুদ্ধ যে বলে যে আমি গাইবের বিষয় জানি এই লোক তো যেমন কেউ যদি বলে যে আমার কাছে আসছেন আসার পরে আমি বলে দিলাম যে আপনার জীবনে কি কি ঘটছে দু তিনটা ঘটনা বলে দিলাম मानुष मन को देखो कतो बड़ आल्ला जाता अल्लाह रलिगत शैतान आउलिया गे तेर ग अथवा भविष्य की सामने गाएबे गए गाएब जाना गायेब अगत चार नम्बर त যারা নিজেদেরকে এবাদত বানানোর এবাদত দেখাই দেওয়ার অধিকার কার একমাত্র মোহাম্মদ রসুল সাল্লি হাসালাম এরপরে কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষের এবাদত বানানোর তরিকা বানানোর পদ্ধতি বানানোর সিস্টেম বানানোর অধিকার কেমন পর্যন্ত আর কারো এখন দেখা যাচ্ছে সে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের তরিকা এবাদতের প্রত্যেকটা আবাদতের তরিকা আল্লাহ রসুলের তরিকা আছে না এরপরে আমাদের এই দেশে বাংলাদেশে একশো তরিকা বানানো হয়েছে তার অর্থ হইল ওই তরিকা যথেষ্ট না আল্লাহ রসুল সাল্লা সালামের তরিকা যথেষ্ট না অথবা ওই তরিকা ঠিক আছে শর্টকা সহজ একেবারে দ্রুত তুমি অল্প মেহনতে জান্নাতে চলে দেবে কিন্তু রাসুলের তরিকা ফলো করলে তোমার অনেক কষ্ট করা লাগবে খুব কঠিন তরিকা এই আমি একটা সহজ তরিকা বানাইছি এইভাবে বানাইতে বানাইতে একশো বানানো হয়েছে যারা বানান এবং যারা ফলো করে এরাও তগতের অনুসারী এই এই ধারায় চার নম্বর ধারায় যদি ফেলেন তো বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ তগত এবং তগতের অনুসারী কেউ তরিকা বানাইতেছে मन कान जवाबा जिक्र कर जवाब ना बर्तमान एक नतुन जिकिर बाहर से मन कान जिकिर फेसबुके মন কান্ন কে আপনার দ্বারে পারবে না ভয়ে পালাই যাব এই জিকির হকরিকার নমুনা হইলো যে নতুন জিকির বানানো যে নতুন জিকির যে জিকির করলে আপনি মন কান্ন আপনার থেকে পালাই যাবো প্রশ্নের জিজ্ঞাসাই না। সেটা কোন জিকির আপনি কেবেন এক নিঃশ্বাসে যেন আপনি যখন কবরে যাই শুরু করবেন মন কান্ন শুনে ভয় পালাই যেব যারা এই জাতীয় জিকির বানায় মানুষকে এই জাতীয় জিকির এর দিকে আহ্বান করে এরা তগুত কারণ আল্লাহ রসুল সাল্লাম জানলেন না যে এইরকম জিকির করলে মনকান্ন পালাই যায় আর আমরা জেনে গেছি বাংলাদেশে আজকে চোদ্দশো বছর পরে এই জাতীয় এবাদত যারা বানায় মানুষকে এই জাতীয় এবাদতের দিকে আহ্বান করে এরা তগত আপনি তগতের অনুসারী তগুত লাইল কদর যত করেন সমান সমান জিরো কিছুই পাওয়া যাবে না পাঁচ নম্বর তগুৎ বিচার ফসলা করলেন আপনিও তগুত এই সংজ্ঞার মধ্যে ফেলেন এবার দেখেন কতজন আমরা তগুৎ আল্লাহর বিধানের একটা বিধানকে অস্বীকার করা যাবে না আপনার পুরানে কারিম পুরাটা প্রথম থেকে শেষ পর্যন্ত নবী সাল্লা যতগুলো হাদিস আছে এই সবগুলাকে আপনাকে মেনে নিতে হবে প্রথমে একটা হাদিস যদি না মানেন যদি না আমি এটা মানি না যদি হাদিস না সন্নত মানতে হবে তাহলে অবস্থা খারাপ আপনি ইমান নিয়ে টানা হবে কারণ প্রত্যেকটা সহি হাদিস সনত দ্বারা যদি প্রমাণিত হয় এটা আমার রসুলের কথা আপনি মেনে নিতে বাধ্য মানতেই হবে যে হাদিস মানব না খালি শূন্যত মানব না মানলে আপনার সমস্যা আছে তাহলে এই পাঁচ প্রকারের তো এটা বিস্তারিত ব্যাখ্যা আছে আপনার ইমাম ইবাহুল্লা বিস্তারিত আলোচনা করেছেন এটার উপর তাহলে আমি যেটা বলতেছিলাম প্রথম কথা হল কদরের প্রস্তুতি হবে দুশত ছাপ্পান্ন নম্বর আয়ুতাম আগে তগুতের প্রতি কুফরই করা তারপরে আল্লাহর উপরে ইমান আনা আগে তগুত অস্বীকার করতে হবে তারপর আল্লাহর উপরে ইমান আনতে হবে তগুত থাকবে আল্লাহ থাকবে ইমান হবে না এটা কুফর তাহলে প্রথম কুফর মুক্ত হওয়া দ্বিতীয় কাজ সেরেক মুক্ত হওয়া সেরেক যদি থাকে লাইলাত কদরে কোনো কাজ হবে না লাইলাত কদর যত ইবাদত করেন যত কোরআনতালাবাদ করেন যত নামাজ পড়েন যত জি কিরকার করেন নাম্বার পাবেন জিরো যদি সেরেক থাকে আল্লাফাক স্পষ্ট করে বলে দিয়েছেন যদি একটা সেরেক করেন আপনার সমস্ত আমল বরবাদ একটা সেরেক সব আমল বরবাদ আজকে দেখবেন লাইলে কদরে যে বাইরা আবাদত করতে আসে মসজিদে একটু সবার কারণ আপনার মধ্যে সেরেক আছে আপনি সেরেক ছাড়তে পারেন নাই সমস্ত রকমের তাবিজে সেরেক আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যিনি সকল মুক্তির প্রদান মুক্তি মুক্তি আজম যদি কোরআন দিয়ে দিলে হবে না হইতো আল্লাহ রসুল বলে দিতেন মান আল্লাহা তামিমাই কোরআন বাদে অন্য কিছু দিয়ে কেউ যদি তাবিজ জুলায় তাহলে সেরেক নবী এখানে কোরআনকে আলাদা করেন নাই কোরআন দিয়ে জুলেও কোরআন জুলাইলেও দুটো সাল্লাহ অন্তর্ভুক্ত করছে সুতরাং করবেন আগে সব তাবিজ ছাড়েন ছিঁড়ে পেলান সব নিজেরগুলো ছিডেন স্ত্রীর ছিডেন ছেলেমের ছিডেন পরিবারের সবার গুলো মুক্ত হন আবদুল্লাবিনে মাসুদ রাজিয়া ঘোষণা দিতেন আলহামদুলিল্লাহ মধ্যপ্রাচ্যে যায় দেখবেন যেকোনো দেশে সৌদি আরব কাতার কুয়েত যেকোনো একটা দেশে আপনি যে কোন দেশে যাবেন। ওই অঞ্চলের মুসলিম বড় জেহাদ মনে করে তাবি যদি দেখতে পারে আপনার গলায় হাতে কোনো আছে যতক্ষণ এই লোক এটা ছিটতে পারবে না এই লোকের ঘুম নাই। মধ্যে একটা দেখছে এটা যে যেকোনো অবস্থায় এটা ছিটতেই হবে এটা তার প্রধান কাজ তাহলে লাইলেটল কদরে আপনি আবাদত করবেন সেরেক মুক্ত হতে হবে এই তাবিজ তোমার যা আছে সব সেরে ফেলে দিতে হবে না হয় লাইলেতল কদরে আবাদত করে কোনো লাভ নেই তারপরে আরো যত রকমের সেরেকি চিন্তা চেতনা আছে এগুলে থেকে খালেজ ভাবে সব সুন্নত অনুযায়ী করব কোন বেদাতি আবাদত করব না কারণ বেদাতি আবাদতের রেজাল্ট হইল জিরো খালি জিরো না ফ্লাস জাহান নাম খালি জিরো হইলে তো ভালো যে কিছু ফাইলাম না দেখবেন কিছু কিছু পরীক্ষা আছে এসব পরীক্ষা একটা পঞ্চাশটার মধ্যে বিশটা শুদ্ধ হয়েছে বিশ পাইছেন তিরিশটা জিরু গেছে অসুবিধা আবার কিছু পরীক্ষা আছে একটা ভুল হইব এক নম্বর কাটা যায় আপনি বেদাতি আবাদত করবেন খালি জিরু না আবার আপনার নাম্বার থেকে কাটা নাম্বারও কাটা কুল্লু দলাল তাহলে কষ্টের উপরে কষ্ট ওয়াহ আলা ওয়াহানিন। এজন্য যতটুকু আবাদত অল্প করব, কিন্তু সেটা সুন্নত অনুযায়ী করব। এখন লাইলাতল কদরের রাত্রে এক রাত্রি বানানোর অধিকার কই ফেলেন এই এক রাত্রি বানাইছেন একটা বেদাতি চিন্তা আপনার ভিতরে ঢুকে গেছে এই জন্য লাইলে কদর তালাশ করলে পাঁচ রাত্রে তালাশ করবেন চার রাত্রে খবর নাই एक रे तलाश करते गेसर भेदाती चिंता गेदात ढुक से गोसल कर गोसल करोस छोट बलैतम सबाताड़ी गोसल करो ये गोसल करी उठले पानी जोर सत सब गुणा जड़ी जाएजेदी आबाद अपना लाइलेतुलू हो दिए गोसल शुरू करते ये शीतर मध्य प्रचंड शीते कत मानु कष्ट कर गोसल करते देखें आशा मानुष्ले आशाय नियत तरह विशुद्ध क्यों का गोसल कर दरकार ना गोसल करते पानी दी परिष्कार दर कर दरकार ना परिष्कार करते ही दाह সেরেক কে পরিষ্কার করতে হবে কুফরকে পরিষ্কার করতে হবে বেদাতকে পরিষ্কার করতে হবে তারপরে আবাদত শুরু করতে হবে পানি দিয়ে উপরে ধুলাম ভিতরে সেরেক বেদাত কুফর ঢুকে রেখে তাই লাভ নাই এই জন্য এই বেদাত করা যাবে না আচ্ছা লাইলাতুল কদরের রাত এই রাত্রের আবাদত হইলো মান কাইল মিন হেবান এই রাত্রের প্রধান আবাদত হলো কে আম মানে বেশি বেশি ছলাত আদায় করা ট্যায়াম করা ট্যায়াম মানে চলাত বেশি বেশি চলাত কেরাত হবে লম্বা রুকু হবে বিশাল লম্বা হবে লম্বা লম্বা লম্বা রুকু লম্বা স্যাজদা দীর্ঘ সময় ধরে চলা তদায় করা এটা হলো লাইলে তুল কদরের প্রধান আবাদক ছাব্বিশ দিন তেলা করলাম এক পারা দেড় পাড়া আর সাতাইশ তারিখের দিন যেদিন বেশি করা দরকার অন্যদিন এক পাড়া করলে ওই দিন করা দরকার তিন পারা। ওই দিন হয়ে গেছে একেবারে ছোট্ট অল্প কয়টা সূরা অথচ এই দিন দরকার বেশি কিন্তু লাইলে তুল কদরের উল্টা আমরা বানাই নিছি কি ছোট্ট একেবারে সব তালাবাত শেষ করি শেষে দি অল্প দশ বারোটা সূরা পনেরোটা সূরা রাখি যে এটা লাইলে তুল কদরের তালাবাত লাইলে তুল কদরের তালাবাত এইভাবে সীমিত করার এটাও ঠিক না এটাও শূন্যতের খেলা চিন্তাধারা সাতাশ তারিখে কোরআন খতম করতে হবে এই চিন্তা চিন্তাধারাও চিন্তা চিন্তাধারা সাতাশ তারিখে কেন শেষ করবো তারাবি শেষ হইব ২৯ তারিখে ৩০ তারিখে আমার খতম কেন দুদিন আগে শেষ দুদিন যে তারাবিধে অনেক লোকে নাই খতম শেষ মনে করে তারাবিও শেষ আর তারাবিয়ে নাই তারাবিদ উনত্রিশ তিরিশ পর্যন্ত মক্কা মোকার মদিনা মনাবায় দেখবেন উনত্রিশ হলে ২৯ পারা তিরিশ পাড়া আর করে না তিরিশ পাড়া নাই উনত্রিশ পাড়াই হয়েছে আমরা গত বছর তারাবি পড়ছি উনত্রিশ রমাদান হয়েছে উনত্রিশ দিন উনত্রিশ পাড়া উনত্রিশতম দিনে উনত্রিশ পাড়া শেষ মানে তাদের আর খতমে হয়নি যতটুকু তালাবাদ করতে পারছি আলহামদুলিল্লাহ যদি তিরিশ তারাবি হইতো তাহলে তিরিশ পাড়া হইতো এইভাবে তারা তালাবাদ করছেন কিন্তু এটাকে সীমাবদ্ধ করা খতম করতেই হবে সাতাশ তারিখেই শেষ করতেই হবে এই জাতীয় চিন্তাধারা গুলো বেদাতে চিন্তাধারা আচ্ছা ওই দিন দেখা যায় অনেকে পানি নিয়ে আসে পানি সাতাশ তারিখের দিন বোতলে বোতলে পানি মসজিদ বর্তি হয়ে যায় কি ব্যাপার এত পানি কেন কয় এই যে এতদিন পর্যন্ত কোরআন খতম করছে তালাবাদ করতে এখন ফুদিব হাফে সাহেবরা বাস এই পানি খাইলে বিশাল বরকতার পানি পাই গেছে এই চিন্তাধারা আরেক বেদাতে চিন্তাধারা দেখেন লাইলে কদর রাত এই রাত হলো বেদাত সারার রাত ওই রাতেই বেদাত বরং ওই রাতে বেদাতে গেছে এই চিন্তাধারা নিয়ে পানি নিয়ে আসছে আচ্ছা খাবারের প্রতিযোগিতা এটা হলো আরেক আধুনিক চিন্তাধারা সাহবাই কানামের মধ্যে তাবেইনদের মধ্যে সালাব মধ্যে ছিল আমলের প্রতিযোগিতা আর আমাদের মধ্যে আজকে আমলের খাবারের প্রতিযোগিতা বেশি যে এমন খাবার খাইলাম লাইলাত কদরে যাতে তাড়াতাড়ি ঘুম আসে আবাদত করতে কষ্ট হয় বেশি খাইলে তো আবাদত করতে কষ্ট হবেই বরং এই রাত্রে দরকার হলো যে এমন খাবার খাইতে হবে যাতে ঘুম না আসে যাতে খাইতে হবে কম এবং এমন খাবার বাছাই করতে হবে যে খাবারে আমার ঘুম না আসে বেশি বেশি আবাদত করা যায় এই রাত্রে মিষ্টি জাতীয় খাবার আপনার শ্যামাই আরও বিভিন্ন রকমের খাবার বাংলাদেশে এগুলা যেগুলো এমন খাবার যেগুলো খাইলে তাড়াতাড়ি কদরের নামাজ পড়তে আসছে রাত্রে এই রাত্রে লাইলেতুল কদরের কোনো নামাজ নাই আশি জিজ্ঞেস করে হুজুর লাইলেতুল কদরের নামাজ সবে কদরের নামাজ কয়রা সবে কদরের কি নামাজ আছে নাকি সবে কদরের নামাজ কয়রা কাত হইব কেন বা নামাজ হওয়ার পরে আবার জিজ্ঞাসা করে হুজুর নিয়তটা একটু বলি দেন আজকে রাত্রে যে নামাজ পড়বো নামাজের নিয়তটা একটু বলি দেন তখন আমাদের দেশে নিয়োগ বানাইছে লাইলে কোন যতটুকু করব সেটা সুন্নতের আলোকে করব এই রাত্রে বেশি বেশি সলাত আদায় করব এই রাত্রে কোরআন নাজিরের রাত বেশি বেশি কোরআনে কারিম তালাওয়াত করব। তারপরে এই রাত্রি সদাকা করব বেশি বেশি করে তারপরে বেশি বেশি করে আল্লাহর কাছে বসে থাকে যে সাতাশ তারিখের দিন এটা বক্সায় দিতে তো বক্স আনোর জন্য দুইশো টাকা পাঁচশো টাকা করে করে আনবে আর খতিব সাহেব ইমাম সাহেবের দিবে তা আলহামদুলিল্লাহ ভালো ইমাম সাহেবের রাতে টাকারও বরকত হইতেছে যে সবাই আসে এসে বলতেছে হুজুর আমার দুই খতম হুজুর আমার তিন খতম একশো খতম হয়েছে এগুলো সব জমা হয়ে আটকে রয়েছে যখন আজকে ইমাম সাহেব বক্সাই দিব তারপরে এটা চলা শুরু হইব এতদিন পর্যন্ত এটা কোনো দিকের ঘুরাভিরা এটা আটকে এটা ইমাম সাহেবের বক্সাই দেওয়ার জন্য অপেক্ষা করতেছে আমার দিব তারপরে এই জাতীয় কোন ব্যক্তির উপরে কোনো আবাদতকে এরকম নির্ভরশীল করেন নাই আমি কোরআনতালাবাদ করব আল্লাহ রব আলেন আমাকে জবাব দিবেন আবার মা বাবার জন্য এটা বক্সানো লাগবে না এটা বকসানো আরেক বেদাত আমার আব্বা আমা আমি না কিছু করা লাগবে না কারণ মা বাবা আমাদেরকে মানসান্না সুনাত ইসলামিহা মা বাবা যদি আমাদেরকে ছোটবেলা লালন পালন করে বর্ণনা করতেন তারপরে আমাদেরকে এই দিনের প্রতি উদ্বুদ্ধ না করতেন ইমান না শিখাইতেন তা আমরা এগুলো পাইতাম কই এই যে তারা আমাদেরকে লালন পালন করছেন বড় করছেন শিখাইছেন এই জন্য আমরা যা আমল করবো আমরা নামাজ পড়ি আমরাও সবাব পায় আব্বা আ্ম সাবাব পাই আমরা জি কিরাজ করি তো তা কোরআনতালাবাদ করি এবাদবন্দি করি সিয়াম পালন করি আমরা যা যা পাই আব্বাব্ম তা পায়। এই জন্য আব্বাহ্মার জন্য এগুলো বক্সানো দরকার নেই এগুলো এমনি এমনি বক্সায় যাবে আমি আব্বা আম্মার জন্য রমাদান মাসে বেশি বেশি সদাকা করতে হবে দোয়া করতে হবে আল্লাহর কাছে আর বেশি বেশি সদাকা যতটুকু সম্ভব আল্লাহর রাস্তা সদাকা করব। তো আমরা যে কথাটা বলতেছিলাম যে ওই রাত্রিতে কোরআনতালাবাদ করব। তারপরে দোয়া করবো বেশি বেশি আল্লাহর কাছে আমাদের জীবনের সব গুনা খাথা মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করবো আয়সারদ জিজ্ঞাসা করছেন ইয়ারসল আল্লাহ সাল্লাহ আসালাম আমি যদি লাইলাতুল কদর পাই আমি কি করব আল্লাহ রসুলাম বলছেন তুমি দোয়া করো আল্লাহর কাছে যে বলো আল্লাহ না আফুন তুই বলো আফোয় আফা দোয়া শিখেছেন নবী তা আমরা নিজের ভাষায় যে দোয়া পারি সেই দোয়া করতে থাকবো এগুলো হলো আলহামদুলিল্লাহ আমাদের লাইলেতুল কদরের এক লাইলে মধ্যে সব আছে মানে এতে কাপি যাইবেন আলহামদুলিল্লাহ একেবারে লাইলেতুল কদরের যত রকমের আবাদত আছে সব আবাদত এতে কাপের মধ্যে কারণ আপনি বাড়ির যাওয়া লাগবে না কোথাও যাওয়া লাগবে না আল্লাহ ঘরে আল্লাহর থাকি যাবেন তুল কত দিবে কে আল্লাহ আল্লাহর ঘরেই রয়েছেন আল্লাহ আছেন তাহলে আল্লাহ আপনারা না যাবে কই আল্লাহর বাড়িতে আপনি রয়ে গেছেন আল্লাহর ঘরে রয়ে গেছেন তাহলে লাইলে তুল কত তো আল্লাহর ঘরেই প্রথমে আসবো তাহলে আপনি প্রথম হক আবার এখানে থাকবেন আপনার কে মিস হবে না আপনি তারাবি আদায় করবেন আবার আপনি শেষ রাত্রে আদায় করবেন আবার আল্লাহ করে না এবার লাইনেতুল কদর পাওয়ার জন্য যত রকমের উপযুক্ত পরিবেশ দরকার সম্পূর্ণ পরিবেশের ব্যবস্থাপনা আল্লাপের মাধ্যমে করেছে এই জন্য আমার বাড়িরা যারা আমরা লাইনেতুল কদর প্রত্যাশী তাদের দিন মজুর কয় ভাই তুমি ডেলি কাজ করলে পাঁচশো টাকা পাইবা দশ দিনে পাঁচ টাকা পাইবা তো তোমার আমরা দশ টাকা দিবো সবাই মিলে মসজিদে শুয়ে থাকো রকম বাংলাদেশে অনেক মসজিদে এখন বাড়া করে এনে আপনার এই এতে কাপে রাখানো হয় ইসলামে জাতীয় বাড়ার কোনো বিধান নাই। কেউ যদি না থাকতে পারে তো পুরো সমাজে কেউ থাকবে না আর ইচ্ছা করে ছাবের উদ্দেশ্যে কেউ থাকলে থাকবে কিন্তু কাউকে এরকম মজুরি দিয়ে আপনার পারিশ্রমিক দিয়ে মসজিদে এনে বসায় রেখলাম এটা ইসলামের দৃষ্টিতে এতে কাপ হবে না তো এই জন্য আমাদের এই এতে কাপের ধারণাটা এটা আমাদের মধ্যে কমে গেছে এজন্য যে আমরা লাইটেতুল কদর পাওয়ার প্রত্যাশী কদরটা পাওয়ার জন্য নবী সালাম যে পদ্ধতি যে পরিবারের জন্য নিজের জন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব করতেছি ১০টা দিন শুধু আমরা একমাত্র খালেদ আল্লাহর জন্য নির্ধারণ করতে পারি না অত আমাদেরকে তিনশো দিন সুস্থ রেখেছেন আল্লাহাক সব কাজকর্ম করার তো যদি আল্লাহ আমি এতে কাপ থাকি এই জন্য আমরা চেষ্টা করবো লাইলেতুল কদর পাওয়ার উদ্দেশ্যে এতে কাপ করার আমরা সর্বশেষ কয়েকটা দইফ এবং জালহাদিস বলে আমরা আলোচনা শেষ করব রমাদান কেন্দ্রিক দইফ হাদিস এবং জাল হাদিস দইফ হাদিস যেগুলো দুর্বল হাদিস যেগুলো এগুলো হল মানে নবী সাল্লাহ সালামের হাদিস কিনা না এই ব্যাপারে সন্দেহ আছে অর্থাৎ এটা নবী সাল্লি সালামের হাদিস হইতেও পারে নাও হইতে পারে এইরকম হাদিসগুলাকে বলা হয় দই ফাদিস দুর্বল হাদিস আর জাল হাদিস যেগুলো এইগুলো নবী হাদিস হাদিসেই না দুর্বল হাদিস যেগুলো দৈফ হাদিস এগুলো দিয়ে কোনো আমল করা যাবে না আকিদার ক্ষেত্রেও গ্রহণযোগ্য না কোনো আমলের ক্ষেত্রেও গ্রহণযোগ্য না কারণ আমল করতে হলে ওই আমলের সাথে আকিদার সম্পর্ক আছে আগে বিশ্বাস করতে হবে যে এই আমলটা করলে এটা আল্লাহর আবাদত এটা করলে এরকম ফজিলত এটা আগে বিশ্বাস করতে হয় তারপরে আবাদত করতে হয় আগে যদি বিশ্বাসও মজবুত না হয় বিশ্বাসও দুর্বল হয় তাহলে পুরো ফাউন্ডেশনটাই দুর্বল হয় এই জন্য সমস্ত আমার দরকারটা কি সহি যে হাদিস আছে রসুল সাল্লাই সেইগুলোর আমল করি তো আমরা শেষ করতে পারি না তো হাদিসের আমল না করি শয়তান আমাদেরকে সবসময় উস্কানি দে সহিগুলো বাদ দিয়ে ওই দৈবগুলো নিয়ে টানা টানি দৈবগুলো আমল করার জন্য পাগল আগে সহিগুলো সব শেষ করিয়ে ফেলি তারপরে যদি আরো আমল করতে চায় তখন দৈব খুঁজব কিন্তু দেখা যায় সহিগুলো সব পড়ে রেসে খবর নাই দইফ হাদিসের আমল করার জন্য অনেকেই আমরা খুবই আগ্রহী রমাদান কেন্দ্রিক কয়েকটি দইফ এবং জাল হাদিস একটি প্রসিদ্ধ হাদিস হলো রজব মাস আসলে আমরা দোয়া করতে থাকে আল্লাহ অনুযায়ী এটা সুতরাং এই রজব মাস আসলে দোয়া করা যাবে না তবে এ রমাদান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রমাদান যাতে আমি পাই এই দোয়া করা এটা সহিদ দ্বারা প্রমাণিত কিন্তু আল্লাহ রাত আসলে রাত্রে কে আমা রাখ এই দিনের রোজা রাখার যে হাদিস এটা সকল মহাদেশনে কামের ঐক্যমতে সুতরাং সবে বরাতের রোজা হবে না লাইলে তো শাহান রোজা হবে না রোজা হবে তেরো চোদ্দ পনেরো শাহানের পনের যে রোজা সেটা শুন্য কিন্তু তারিখে রোজা এটা আমল। দই ফাদিস কেন্দ্রে কে আমল করা যাবে না তারপরে রমাদান মাস আসলে আমাদের দেশে ক্যালেন্ডারে ক্যালেন্ডারে লেখা থাকে প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাগফারাত তৃতীয় দশ দিন নাজাত। এটা একটা দই ফাদিসের মানে ফল দইফ হাদিসের কারণেই আমাদের দেশে প্রসিদ্ধি লাভ করছে এই হাদিসটি বাইহাকি তার সোয়াবলী মানে বর্ণনা করেছেন এই হাদিসটি মহাদ্দ কোনো মহাদ্দছেন মনকার মানে একেবারে পরিত্যাজ্য মানে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না এখানে দুইজন দুর্বল রাবি আছে একই হাদিসের মধ্যে ইউসুফ ইবনে জিয়াদ এবং আলী ইবনে জাহেদ ইবনে যোদান তো সুতরাং এই মাসের রহমত প্রথম থেকে শেষ পর্যন্ত ঘ ফেরাত প্রথম থেকে শেষ পর্যন্ত হাদিস এই দৈব হাদিসের প্রভাবে এটা প্রসিদ্ধি লাভ করছে যে একটা নফল করলে ফরজের সমান হয় একটা ফরজ করলে সত্তরটা ফরজের সমান হয় এই আঁকিটাও পোষণ করা যাবে না রমাদান মাসে আল্লাহাক আমল ফজিলত অনেক বাড়াই দেন এটা ঠিক আছে কিন্তু নফল করলে ফরস ফরস করলে সত্তর দ্বারা প্রমাণিতা আফতারতু এটা এই হাদিসটি আবুদাউদের মধ্যে এসেছে তবে মহাদ্দেশেনেকের ঐক্যমত এটা সুতরাং এটা আমল করা যাবে না আরেকটা আছে আল্লাহ সুমতো লাকা আর এটা হইলো কোনো জায়গায় নাই এটা একবার মানানো সুতরাং ইফতারের এই জাতীয় দোয়া করা যাবে না সন্নত অনুযায়ী আমল অল্প করবো এটাই অনেক মূল্যবান অনেক ফজিলল কিন্তু বেদাত আচ্ছা আরেকটা আমরা এর আগেও বলছি আমাদের দেশে তারাবির মধ্যে একটা দোয়া আছে আছে না কি নাই সোভানুতে মসজিদ কাফাই শুরু হয়ে গেছে মারাত্মক এক বেদাত খালি বেদাত না কোন এক বইতে কোন এক এক সময় বসে বানাইছে। আর এটা এমন ভাবে প্রচলন করি দিছে আমাদের ভিতরে বাংলাদেশের মধ্যে যে সালাম বিনানোর সাথে সাথে তুফানের মতো শুরু হয়ে যাচ্ছে আর এই যে মোনাজাতর বানানো একটা মোনাজাত অর্থাৎ এগুলোর হাদিসে কোন ভিত্তি নাই এটা দইফাদিসা অথবা কোন হাদিসে সনদাকারে জালহাদিসে আসছে এরকম না এগুলো সম্পূর্ণ বানোয়ার অথচ এগুলো আমাদের দেশে বহুল প্রচলিত এবং অনেক মসজিদে ইমাম সাহেব ওই দোয়া না করলে ইমাম সাহেবের তারা বিয়ে থাকে না দোয়া করে নাই এই বানোয়ার দোয়াটা করে নাই এই জন্য তার চাকরি নেয় ওই দিন এখানে টঙ্গি মাজুখান টঙ্গির মাজু খান এলাকা আছে না মাজুখান বাজার ওই এলাকায় গিয়েছিলাম গত সপ্তাহে তো একজন মুরব্বী আল্লাফায় মুরব্বীকে হায়াত তৈবা দান করুক এই মুরব্ব কথা শুনে আমার খুব চোখের পানি এসছে মুরব্বী একটা মসজিদের সভাপতি একটা দীর্ঘ দশ বারো বছর ধরে উনি সভাপতি তো ওই মসজিদের সভাপতি হওয়ার পরে উনি মক্কামুদ্দিনা হস করতে গেছেন হস করতে গিয়ে উনি ওখানে প্রথম দেখলেন কিনে আমাদের আমলের সাথে মক্কামুদ্দিনের ইমামদের উলামাদের আমল তো কিছু তফাত আছে তখন উনি বাংলাদেশে আসলেন এটা নিয়ে লেখাপড়া গবেষণা শুরু করলেন শুরু করার পরে উনি আস্তে আস্তে একটু ব্যতিক্রমে কিছু আমল শূন্যতার আমল উনি শুরু করছেন শুরু করার পরে একদিন মসজিদে মিটিং ডাকছে সবাই মিলে সভাপতি সাহেব এরকম করে কেন ওনার এরকম পরিবর্তন উনি বললেন যে এই কারণ এটা আচ্ছা এদিন গেছে মিটিং আরেকদিন মিটিং ডাকছে পুরো এলাকার সব সবাইকে নিয়ে আচ্ছা ওই মিটিংয়ে বলল যে আপনি যে তো আমাদের মতো নামাজ পড়েন না আমাদের মতো আপনি করেন না আমাদের সাথে আপনি মিলাদে অংশগ্রহণ করেন না এটা করেন না ওইটা করেন না সুতরাং আপনি মসজিদের সভাপতি থাকতে পারবেন না ভালো কথা আমি সভাপতি থাকবো না মেনে নিলাম তা আচ্ছা আপনি সভাপতি তো থাকবেন না থাকবেন না আপনি এই মসজিদের কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট থাকতে পারবেন না আচ্ছা ভালো কথা থাকলাম না আচ্ছা লাস্টে মুরব্বী জিজ্ঞাসা করছেন আমি কি এই মসজিদে নামাজটাও পড়তে পারবো না আমি কি মসজিদে নামাজও পড়তে পারবো না বলছে না আপনি নামাজও পড়তে পারবেন তাহলে এরা কেমন মুসলমান নামের জালেম একজন অমুসলিম একজন হিন্দু ও মুসলমানকে নামাজ পড়তে নিষেধ করে না দেখবেন আপনি একজন অ মুসলিমের কাছে যাই বলবেন একটু নামাজ পড়তে চাই সুন্দর করে দেয় তোমরা সব নিয়ে যাও আমার কোন অসুবিধা নেই কিন্তু উনাকে বলতেছে যে আপনি এখানে নামাজটাও পড়তে পারবেন না মসজিদে নামাজও পড়তে পারবেন আলহামদুলিল্লাহ ওই মুরব্বী এখন অনেক বড় বিশাল জায়গা নিয়ে উনি ওখানে মসজিদ করতেছেন মাদ্রাসা করতেছেন আলহামদুলিল্লাহ অনেক বড় জায়গা নিয়ে সেখানে মসজিদও হচ্ছে হচ্ছে তো এখানে যে পড়তে না আবার যখন উনি একটা মসজিদ করবে এবার করবো যে দেখো উনি ওখানে যে আবার মসজিদ বানাইছে তো উনি নামাজও পড়তে পারবে না তোমাদের মসজিদে আবার উনি মসজিদ বানাইলে ও দোষ তো উনি করবে টাকি উনি কি দেশে আরেক দেশ থেকে উড়িয়ে আসতে নাকি উনি এখানকার স্থায়ী বাসিন্দা উনি ওখানকার যুগ যুগ ধরে উনার বাপ দাদা পূর্বপুরুষ সব বসবাস করে আসতেছে আমি যে কথাটা বলতেছিলাম এই জাতীয় বেদাতি কর্মকান্ড আমাদের বরফুর অত স্পষ্ট মসজিদ গুলাতে বরফ আল্লাপ সমস্ত মসজিদ আল্লাহ আল্লাহ আল্লাহর এবাদত ছাড়া অন্য কারো এবাদত চলবে না আজকে মসজিদ আল্লাহর এবাদত বাদ দিয়ে মানুষের এবাদত চলে সেরেক চলে বেদাত চলে মসজিদের ভিতরে এজন্য জন্য সম্মানিত আমার বাই ও বোনেরা পরিশেষে আমরা এই কথাটুকু বলবো যে আমরা এই লাইট রমাদানের শেষ দশককে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। আমরা সম্পূর্ণ খালেজভাবে সেরেক মুক্ত হয়ে কুফর মুক্ত হয়ে বেদাত মুক্ত হয়ে আমরা লাইলেতুল পদরের আবাদত করার চেষ্টা করবো আল্লাহ আমাদের সবাইকে দান করুন